আবু হুরাইরা ও আবু সাইদ খুজরিরা দে্লাহ হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মসজিদের দেয়ালে কফ দেখে কাকর নিয়ে তা মুছে ফেললেন অতপর তিনি বললেন তোমাদের কেউ যেন সামনের দিকে অথবা ডান দিকে কফ না ফেলে বরং সে যেন তা তার বাম দিকে অথবা তার বাম পায়ের নিচে ফেলে